উকবাহ ইবনু হারিস রদিল্লাহ তাল্হ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লু আলিয়া সাল্লাম এর সঙ্গে আসরের সালাত আদায় করলাম সালাম করেই তিনি দ্রুত উঠে তার কোন এক সহধর্মিনীর নিকট গেলেন অতপর বেরিয়ে এলেন তার দ্রুত যাওয়া আসার ফলে উপস্থিত সাহাবিগণের চেহারায় বিস্ময়ের আভাস দেখে তিনি বললেন সালাতে আমার নিকট রাখা একটি সোনার টুকরার কথা আমার মনে পড়ে গেল সন্ধ্যায় বা রাতে তা আমার নিকট থাকবে আমি এটা অপছন্দ করলাম তাই তা বন্টন করে দেয়ার নির্দেশ দিলাম